بسم الله الرحمن الرحيم بارنكور ناماي او اشينداالو الله النامي شروع ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> بعد রাত মহম আজমাবাদ মরবাহ আখেরাতের কল্যাণ রয়েছে তাই আমাদের জন্য তিনি পছন্দ করেছেন সালাত রসুল্লাহ সালি সাল্লামের উপর যিনি প্রত্যেক ভালো কাজ যা আমাদের জন্য উপকারী সেসব কাজের রাস্তা দেখিয়েছেন আজের সব মন্দ কাজ যা আমাদের ইহকাল পরকালের ক্ষতি করে জীবনে বিভিন্ন দিকের হচ্ছে বিবাহ পর্ব নিয়ে হাদিস নম্বর আটশো থেকে বর্ণিত তিনি বলছেন নবী করিম সাল্লাম বলেন তুন কাহুল মার আর বাহ नारी दे विवाह चारैशिष्टर कारण तन कहुलर आत शब्दी मान विरोधारा के पेश कर जे तुम्हरा चार गुण देखे विशिष्ट देखे विदि विन केन केहू विवाह करो বলা হয়নি আমি বলা হয়েছে তুন কাহু না কাহাহ মানে মানে বিবাহ করা কাহু মানে হচ্ছে বিবাহ করা হয় মজহুলের বিবাহ করা হয় আল নারী আলমার আন চারটি গুণ দেখে অর্থাৎ যারা বিবাহ করে পুরুষরা যুবকরা তারা চারটি গুণ দেখে বিবাহ করার চেষ্টা করে এই চার গুণ পেয়ে গেলে কাজ করে দিলাম महिला धन सम्पद से व्यक्तिगत अथवा मेरे बाबा मेरे कारणता आल्लाप निर्धारण कर बाप माध्यम देरस क्यों ना दे सब बाप मा जालेम ऐले के दी स दी जाम त मानुषर हक नष्ट कर लो सूत जहां नाम जीते ले निजे धन सम्पद निजाम सम्पद हाला मे अंश रही छे। दिगुण रही मेर एक गुण रही अंश रही तो धन सम्पद एक आकर्षण सृष्टि करे नी मेर बाप सम्पद आर नामी से आदि ख मर देख वंशा देखा शब्द मरजदा देखे कारण सम्भ्रांत वंश करते मानुष निजे के एक रकम परिवार ढुकते पेजा गौरव मानुष বংশ দেখে আহ মানুষ সাধারণত বিয়ে করে থাকে ও জামালেহা এবং নারী জাতির সৌন্দর্য দেখে বিবাহ করা হয় দেখে যে সুন্দরী কিনা আর সুন্দরী হওয়ার জন্য যে সব দিক রয়েছে ধরন গঠন ইত্যাদি সব ওইসব দেখে দিন এহা আর তার দিনের কারণে তার দিন তার দিনদারি কেমন তাকুয়া কেমন হিজা পর্দা কেমন কতটুক ইসলাম বুঝে ইসলাম পালন করে কতটুক ইসলামী পরিবেশে বাড়িতে রয়েছে কতটুক ইসলামের গন্ডিতে আছে এটাও দেখে দেখে। দেখে মুসলিম হলে অমুসলিম হয়তো দিন দেখে না। কিন্তু হ্যাঁ অমুসলিম দেখে তার দিন দেখে হিন্দু হিন্দুর দিকে আগ্রহী ইহুদি ইহুদির দিকে আগ্রহী খ্রিস্টান খ্রিস্টান দিকে আগ্রহী নাস্তিক নাস্তিকের দিকে আগ্রহী আল খাবি তরিল খাবি তরিল খাবিসা দাতি পরিবারে যেতে চায় বিদাতি পুরুষ বিদাতি পরিবারে বিয়ে করতে চায় বিদাতি মহিলা কিনে আসতে চায় বিশেষ করে একজন মুসলিমের দিন এহা দিনটাও দেখে যে দিনদারি কেমন আছে এই তো লোকেরা করে নবী সালাম বলছেন ফজফার বিজাতেরাফারো মানে সফল হয়ে যাওয়া কামিয়াব হয়ে যাওয়া ফাজাফুজো মানে সাকসেস সফল হওয়া নাজাহাযাহ মানে সফল হওয়া আর জাফেরা ইয়াজফারো মানে হচ্ছে সফল হওয়া কামিয়াব হওয়া ফজফার বিজাতুদ্দিন জাত জু এর মন্নাস হচ্ছে জাত জু মানে বিশিষ্ট দিন বিশিষ্ট একজন পুরুষ হলে মানে দিনদার দিনওয়ালা আর স্ত্রী লিঙ্গ তুমি সফল হয়ে যাও দিনদার মহিলাকে বিবাহ করে দিনদার মহিলাকে ঘরে নিয়ে এসে তুমি সফল হয়ে যাও কামিয়াব হয়ে যাও তারে বাতিয়া ডাক दिनदार महिला केफल ना होते दिनदारी के प्राधान्य दा दुम हाथ धुल धूलते मिसे जा शब्दिक अर्थ धूलोते मिसे जा शब्दे दिका वाक्य दिखाई बददुआ बदुआ उद्देश्य बदनापना बड़ उद्देश्य होत क्षतिग्रस्त ए रखना उत्साहित करो बड़ उद्देश्य होतेब देर भाषा चले आसत यह रकम प्रसंग आसले रकम ही व्यवहित होता क्यों जदिता दिन के प्रधान्य दिए कि प्राधान्य दे तो नबील बदस धुल मान ध्वसा उद्देश्य नंसर दिख रही अर्थ और क्योंकि मे धुलधूसित हवाते मिसे जावांगित हम दारिद्रे दिखे अभाव दिखे তার এভাত দেখ তাহলে তুমি যেন অভাবী হয়ে যাও এইরকম কথা ভাষ্যকার বলছেন যে ওয়াহ হেলকাল মাখ রাজা মা কথাটি নবী সালাম থেকে বেরিয়েছে ওই বাগ পদ্ধতিতে বাঘভঙ্গিমাই যেই এই তখনকার সাধারণ লোকেরা বলে থাকত এই ধরনের কথা উদ্দেশ্য বদা নাই যে সে অভাবী হয়ে যাক তার অবস্থা শোচনীয় হয়ে যাক উদ্দেশ্য করেছেন অভিধানারি তাতে লিখেছে তারাত্তাবা কালেমাতুন জা আত ফি কালামিল আরব তারিবাক বা এই এইরকম শব্দগুলি ব্যবহার হয়েছে আরবদের ভাষায় আলাসুরাতি দুঝিক দুয়ার ভঙ্গিমা কিন্তু উদ্দেশ্য বদা নয় উদ্দেশ্য হচ্ছে তুমি এই কাজ করো যেমন উৎসাহিত করার উদ্দেশ্য হয়ে থাকে ভাষ্যকার যেমন উৎসাহিত করা কোন কাজের জন্য পরিচিত করা করা হয়ে থাকে ঠিকই তেমনি कखो आप अथबा क्यों भूल कर दिल्ली एक धमकाय चमकाय उद्देश्य व्यवहार हो आश्चर्य क्षेत्र व्यवहार हो विषय के गुरुत्व दिए बयान करवहार उद्देश्य होत्साहित कर मानुष এক এক মানুষ এক এক রকমের কেউ কোনটাকে প্রাধান্য দেয় এখন চারটা মেলিয়ে কেউ যদি পেয়ে যেত সব মানুষের যে গরজগুলি হ্যাঁ সুন্দরীও পেলো আর তার সাথে সাথে যেগুলো চেয়েছিল সেগুলো আরও পেলো আর দিনও পেল ভালো কথা আছে। কেউ যদি এমনিতে সবগুলি গন পেয়ে যায় তো খারাপ কথা হইল নাকি যাইজ না না যাইজ যাইজ আছে তো কোনটা বা আপত্তিকর কোনটা হ্যাঁ যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর দিনকে দুই নম্বর রাখা দিনটা পরের বেশি আগে দেখি যে সুন্দরী কিনা এটা আপত্তিকর দেখি যে বংশ মারা যাতে কেমন কোন বংশের হ্যাঁ তার বাপ কি যদি বড় আগাম হয় একটু ধার্মিক হলে হ্যাঁ ঠিক আছে তাহলে ওই পরিবারে ঠিক আছে ইজিনিয়ার হয় খুব শিক্ষিত তারপরে আগের যুগে আরো বংশী আরো রোগ ছিল এই বড় বড় দাড়িওয়াল্লা আর দেখতে একবারে প্যালিস্টাইনি লেবানীয়দের মতো সুন্দর এক ভাই তার সাথে আমার পরিচয় আল কিন্তু বংশগত সে হচ্ছে দাস বংশ বিয়ে হয়নি অনেক বয়স প্রায় ৩৫ চল্লিশ হয়ে গেছে বিয়ে হয়নি আজকে থেকে সে নাইনটি আর নাইনটি ওই রকম সময়ে দেখা কতদিন আগে আজকে বছর হয়ে যাচ্ছে। তো কিভাবে বিয়ে করি জিজ্ঞেস করলাম তো বলছে পাত্রি খুঁজে পাই না সুফল এত সুন্দর মানুষ পাত্রী খুঁজে পাল না হ্যাঁ স্মার্ট বলা যেতে পারে পাত্রি খুঁজে পান না বলছি না কেন বলছে আপনাকে শুধু বলছি যে আমরা হচ্ছে নাহর মিনাল আবিদ গোলাম বংশ যার ফলে বৃদ্ধি চায় না আমাদের সাথে এখন আমাকে ওই গোলাম দিকে খুঁজে বিয়ে করতে হবে গোলাম গোলাম বংশের মেয়ে সাধারণত এরকম পর্দা হিজাব দিনদারি তা খুব অভাব এরকম দিনদারি পাওয়া মুশকিল আবার যেমন আমার দেশে মধ্যম শ্রেণীর লোকদের মধ্যে দিন আছে হ্যাঁ রিক্সা চালকের বাড়ি দিন পাওয়াই মুশকিল যেমন বড় বড় পয়সা বাড়ি দিন পাওয়াই মুশকিল ঠিক না গরিব দেখে বিয়ে করে রিক্সা চালক খড়ের বাড়ি এই দিক থেকে ওই দিকে রাস্তা ওর বাড়ির ভিতরে যে রাস্তা কনিক থেকে ঢুকে গোটা গ্রামের ওই দিক থেকে তার অভাবের কারণে নয় আপনি বিয়ে করতে চান না তার কিন্তু তার বাড়িতে পোহর ব্যবস্থা রে দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত দিনের নিয়ামত থেকে বঞ্চিত ভালো রুজিও পায় না তো নামাজও পড়ে না চালিয়ে সিনেমা দেখবে যদি সবগুলি গুন পাওয়া যায় আর কেউ করে কোন দোষের কথা নাই দোষের কথা হচ্ছে যে কেউ যদি দিনের ওপর দুনিয়া প্রাধান্য দেয় এক এক লোক এক এক রকমের রয়েছে অনেকে আছে পয়সা ছাড়া কিছু চিনে না ওর কথায় হলো পয়সাতে মানসম্মান হয় আমি বেশ কিছু লোকের মুখে এরকম ভাষা শুনেছি সেজন্য বলছি শুনে বলছে তাদের কাছ থেকে পয়সা না থাকলে কেউ চিনবে না আমাকে চিনবে পয়সা দিয়ে ও মানুষের মাঝে খ্যাতি লাভ করবে মান সম্মান লাভ করবে পয়সাতে মান ইজত আছে পয়সায় তার দুনিয়া পয়সায় তার আখেরা কিছু তার পয়সা মুসলিম তার উপর যদি মাত্রাসা পড়ার লোক হয় আজ পয়সা ছাড়া কিছুই বুঝে নেব নামাজিলিখছেন আর যদি পয়সা ছাড়া কিছু বুঝেন না পয়সা যেখানে আছি যেখানে দুটো পেটের ভাত আছে সেখানে গরজ আছে নিম্নমানের চিন্তাধারা তো অনেকে আছে এরকম পয়সা থাকলে হইল আরে একখটা এক লাখ বা যা আছে ও হয়ে যাবে পয়সা তো আছে এক এক রকম এক কি আবার সুন্দরী ছাড়া কিছু বোঝে না কিছু পাই না পাই সুন্দরী বিয়ে করব বিশেষ করে আরব দেশে যারা চলে কাজ কাজকর্মে অবিবাহিত ওদের দেশে গিয়ে তো মহিলা ভালোই লাগে না কারণ এখানে তো ইন্টারন্যাশনাল মার্কেট তাই না সারা বিশ্বের মেয়েদেরকে দেখা যায় এখানে লেবানুনি দেখতে পান এখানে পাকিস্তানি দেখতে পানা ঘুলে আসে মশা ও হজুবরাতে হ্যাঁ এখানে দেখতে পান সারা বিষয়ে ফিলিস্তিনি দেখতে পান সিরিয়ান দেখতে পানিয়া ইউরোপিয়ান দেখতে পান সারা দুনিয়া কোন দেশে কেমন সুন্দরী আছে সব দেখতে পান কালো দেখতে পান সাদা সব রকম পান তাই না যার ফলে সব দেখে এখন কোনটা বেশি সুন্দরী হতে পারে দীর্ঘ অভিজ্ঞতা হয়ে গেছে ভালো একটা অভিজ্ঞতা যার ফলে দেশে গিয়া চোখে আসে না বিয়ে করার মত কোনো পাত্রি পাই না বুঝছে এই রোগগুলি কাজ করছে যারা এখানে আসার আগে বিয়ে করেছে অনেক ভালো রা এখানে আসার পরে মদিনা ইউনিভার্সিটি যদি লেখা পড়তে করতেসে এখানে আসার পরে যদি বিয়ে করতে যে চোখ মোটা হয়ে যায় চোখ মোটা বুঝুন তো হ্যাঁ আবার কিছু আল্লাহ লোক আছে দিন খুঁজে তাকুয়া খুঁজে সেটা হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য আর এজি হচ্ছে এমন বৈশিষ্ট্য যার জন্য ইতিহাস আলিহানবী সাল যার জন্য নবী কে নবী সাল উৎসাহিত করেছেন उदबुद्ध कर फजफर तदीिस सारा जीवन संगी सार विषय टीके मसला इस्तमें तो अपन किन जो संगी है तरह भलो संगीछाई कर चेष्टा कर हजर सफर संगी सफर संगी जाने खबर टैक्स पांच जन संगी चेपे चेपे देखें एकजर हाथ सिट दराज আর দাড়ি শরীফ নিয়ে বসে গেল ভালো কাজ হলো নাকি না এটা একটা না। সাথে সাথে আপনি বসে গেলেন সন্তুষ্ট চিত্তে দশ মিনিট যাক আমি দেখি কোন ভালো মানুষের গাড়ি পাই কি না এইরকম করা উচিত কারণ এইগুলো আপনার জীবনে কাজে আসে কাজে আসবে এইরকম হওয়া উচিত না কাজ আমি আমার মিটিং ছিল দুই দিন তিন দিনের মনে হয় তো আবার দুইজন একজন রাস্তা নোড়ে থেকে আমি এখান থেকে সম্ভবত আর একজন ছিল মানে শেখ রবি তিনজন আমরা গিয়ে উঠতে গেছি এখানে তো দেখছি একটা রাফেজি ড্রাইভার শিয়া ড্রাইভার তো আমরা আমরাও কে দেখে ঘৃণা করছি আর ও দেখে ঘৃণা করছে। আমরাও চাই না তাদের গাড়িতে বসছে আর সেও চাই না ভিতরে ভিতরে বুঝতে পারলাম কারণ ওই পয়সা পাবে তারপর কিছু পাবো না পয়সা যেহেতু আমরা ভালো চাইব ড্রাইভার এটা স্বাভাবিক কথা পয়সা দিয়ে যাবো ও চাই না আমাদের মত লোককে দাড়িওয়ালা দিকে সিরিয়াল এটা সিরিয়াল আছে জানেন না তাই না ওর বিছনে যে লোকটি আছে ও নাইনটন একজন বড় দাড়িওয়ালা তাওয়া। ওকে বলছে ইয়াল্লা খোজ আন্দো জানতে পারিনি রাস্তায় যাচ্ছি যাওয়ার পরে তখন ওই ড্রাইভারের সুক্রিয়া দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মত লোক আমাদের সাথে গাড়িওয়ালা মিলিয়ে দেয় তোমার আমি আপনাদেরকে খুশি ও ছিল ওই ছিল অনটেন ছিল হ্যাঁ অনটেন ছিল বোঝা গেছে ও বললো আল্লাহ খুঁজব আলহামদুলিল্লাহ কি কিভাবে বাঁচায় আমার ওকে ঘিন্লা করেছে গাড়িতে যাব না পরে দেখি না দেশ দেখি যে ওই ড্রাইভার মুখে সিগারেট দিয়ে দেখি আমার সাথে এক ভাই আছে আমার গাড়িতে ওঠানোর জন্য ও তো বুঝলো ওর সাথে কথা বলা শুরু করেছে আমি বললাম রাখ ওই গাড়িতে না जख नबी करीम सल दिनदार संगी तुम्बा कर दिनदार संगी कर चेस्टा करणिज्य शुरू करा भलोटनार पसार दिखाई नमज नहीं खेलानत करते मानुषर खेलानत करते স্বাভাবিক নয় ছয় করতে পারে কোন ভয় নেই তার কখনো তাকে অংশীদার হিসাবে কাজ বাণিজ্য নেবেন না কাজ কর্ম কর্মচারী হিসাবে নেবেন না করবে আপনার আন্ডারে না কখনো নেবেন না এই সমস্ত মাসাইলগুলি এই হাদিস থেকে ইস্তেমবাদ করা যেতে পারে জাতির দিন শুধু স্ত্রীর ক্ষেত্রে নয় রোমে বেনামাজি সব রমজান মাসে রোজা রাখেন খুশির সাথে আনন্দের সাথে থাকছেন কারণ আপনার লোক সেখানে আপনার কি করে বন্ধু হইতে পারে কখনো না একজন মুসলিমের জন্য জাইজ যে বলবে বন্ধু সুরা কাহা আঠাইশ আছেন ওসফের নসাদাহমাত ইউর ঈদ উ নজা হে তুমি তোমাকে অটল রাখো ধৈর্যের সাথে রাখো লোকদের সাথে যারা নিজেদের রবকে নিজেদের রবকে কি করে ডাকে আহ্বান করে বেলগাদা সকাল বিকেল আল্লাহকে ভুলেন না যারা যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে ওয়ালা আর তোমার দৃষ্টি যেন তাদের থেকে অন্য দিকে না চলে যায় মানে ধনীদের দিকে পয়সা ওলাদার দিকে যারা প্রভাবশালী যাদের মাধ্যমে দুনিয়া আমার কিছু দুনিয়ার উন্নতি হবে ওই দিকে যেন নজর না যায় তারপরে বাকি গুণগুলি যদি পান যেগুলো আপনার কাম্য পার্থিব ক্ষেত্রে পান তো ভালো কথা না পেলে কোন দোষের কথা নাই আসল গুণ হচ্ছে ভিতরের গুণ দিন এবং আখলাক চরিত্রের গুণ এই মর্মে একটি হাদিস সৌন্দর্য দেখি শুধু সৌন্দর্যের কারণে বিয়ে করিও না ফাল্লাহ আল্লাহ ইউদ্দিহীন সম্ভবত হতে পারে যে তাদের সৌন্দর্য তাদেরকে ধ্বংস করে ফেলবে सौंदर्ये ध्वस करा कम बुझे अहंकार सृष्टि लिप्त करते सौंदर कारण भलोार चेष्टा कर लो तालो ना देतेमाल हमारम्प देखे কারণ হতে পারে যে ধন সম্পদ তাকে সীমালংঘনকারী বানিয়ে দিতে পারে ধন সম্পদের কারণে হ্যাঁ তার দ্বারা বড়াবাড়ি পেতে পারে স্বামীকে পরই করে না মনেই করে না স্বামী রাখো আর না রাখো কি অভাব আছে আমার বাবার ওয়ান কেহন দিন বিয়ে করো নারীদেরকে তাদের দিনের কারণে দিনের গুন দেখে ওয়ালা আমাত আফদালু যদি কালো দাসী হয় আর বুদ্ধিও কম হয় থাকে জ্ঞান সাদা সীদায় কিছু চালাক হোক ওই রকম হয়তো সাদা সিধা যা তো দিন কিন্তু দিনদার যদি মহিলা হয় আফদালু এটা হচ্ছে শ্রেয় হাদিস আল জামে রয়েছে কিন্তু হাদিসটিকে আল্লাহ আলবানী খুব জয়ীফ বলেছেন হাদিস নম্বর ৬২১৬। হাদিস দুইশো কিন্তু এর সমর্থক আমাদের কাছে আমাদের এই কিতাবলগোল মারামে রয়েছে এই জন্য করলাম এই শব্দ দিয়ে এই কথাগুলি আমাদের কাছে সাব্যস্ত নয় যখন দুর্বল হাদিস কিন্তু এর অর্থ আমাদের কাছে সাব্যস্ত যে ফল জাতির দিন কথা বলেছেন সফলতার কথা বলেছেন দিনদার হয়েছে তাহলে জীবনটা সাকসেস হবে যদি দিনদার রমনী আপনার ঘরে থাকে এম আদ কাসির রহমতুল্লা বলেছেন যে এ হাদিস আব্দুর রহমান জিয়া দিবেন আনোমআল আফ্রিকি আফ্রিকি কে ইফ্রিকিও বলে আরবিরা জ সেই জন্য হাদিস জয়ীফ কিন্তু আল্লামা আহমদ শাকের একজন আলবানীর আগের মহাদেশ ছিলেন মিশরের হাদিসের ভালো গবেষণা তারা আছে তিনি বলেছেন এই অন্যিকি দুর্বল নাই ওয়াদ আখত আদটাকে দুর্বল বলেছে তারা ভুল করেছে তাহলে হাদিস সহি এবং জয়ীফে মতবিরোধ রয়েছে যখন মতবিরোধ রয়েছে নিশ্চিত সহি তাও বলতে পারব না আর নিশ্চিত জয়ীফ তাও বলতে পারব না আর আমরা কোন ক্ষেত্রে কারো মোকাল্লে নয় আর এই যদি এই শব্দ প্রমাণিত নাও হয় তো কমপক্ষে আমরা জানলাম যে এর সমর্থক আছে বরং কোরআনে কেনেমের আয়াতে সমর্থন রয়েছে কোরআনে কেনেমের আয়ত রয়েছে ওলা মুশরেকা মেন্না মুশরেকা নারীদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত ইমানি আসে যতক্ষণ নাই মানিয়ে আসে ওয়ালা আমাতা আজ আর শুনে রাখো মমিনের ঘরে দাসী এই মমিন দাসী কিতো দাসী হচ্ছে শ্রেষ্ঠ মে মুশ্রিকা মুশ্রেক নারীর চাইতে আর ক্ষেত্রে বালাগাতের কিতাবে আমরা কায়দা পড়েছি যে মুশ্রিক আতুন মানে মুশ্রেক আতিন যদি সম্ভ্রান্ত পরিবারের কোন মুশ্রেখা হ্যাঁ নেতার বাড়ির মেয়ে হ্যাঁ বন হ্যাঁ পুঁজিপতির মেয়ে তার কিন্তু চাইতে আর মমেনা যে সে হচ্ছে দাসি সে অনেক ভালো অনেক ভালো তোমার জন্য আজ আমাদের যদিও তোমাদেরকে ওই মুসরেখা চমৎকৃত করে আনন্দিত করে খুব ভালো ভালো গুণ রয়েছে তার মধ্যে আকৃষ্ট করছে কিন্তু তাও খবরদার বিয়ে করিও না ওলা তুন কেহ বলেছেন বিয়ে দিও না তাহলে বোঝা গেল যে নিজে থেকে বিয়ে করলে কাজ হবে না বিয়ে দিতে হয় তাদের আর বিয়ে করার ক্ষেত্রে তান কেহ আল্লাহ বলে ওলাহ তান কেহ মুশ্রিক মুশরিক রমণীদেরকে বিবাহ করিও না তাহলে বোঝা হলো ছেলেদের ক্ষেত্রে বাপ না থাকে বিয়ে হবে না এই কথা নাই বড় ভাই না থাকলে একজন বিয়ে হবে না এই কথা নেই কোরআন বলছে না সুতরাং এর সমর্থন কোরআন এখানে মায়াতে লা লালিকাহা ইল্লা মেয়েদের বিবাহ হয় না সাবালিকা হোক আর নাবালিকা হোক বিবাহিতা হোক আর অবিবাহিত কুমারী হোক অথবা বিধবা তালাক প্রাপ্তা হোক লালকাহা ইল্লাবি অলিন যতক্ষণ পর্যন্ত মমিন মুসলিম না হবে আকিদা কবর মাজার বুঝার আকিদা বিয়ে দিও না আল্লাহ বলছে। মুশ্রিক মানে শুধু হিন্দু হয় না মুশ্রেক মানে শুধু হ্যাঁ নন মুসলিম হয় না মুশ্রিক মানে যারাই শির করে যাদের আকিদা আমলে এ বাদতে কথায় শিরক আছে মুশ্রিকদের সাথে বিবাহ দিও না খেয়ুমি মুশ্রিক বড় বড় মুশ্রিক নেতার ছেলে হ্যাঁ পুঁজিপতির ছেলের চাইতে বেশি শ্রেষ্ঠ মমিন কিতো দাস যদি চা হয় কারো গোলামি করছে তাও ভালো আজ আদিও কোন কোনো ছেলে ভালো আছে না কারণ এরা জান্নামের আগুনের দিকে ডাকছে ওল্লাহাল জান্ন আর আল্লাহ জান্নাতের দিকে ডাকছে তুমি জান্নাতের দিকে যেতে চাও তাহলে তোমার ঘরের স্ত্রীটা মমিনা হবে তুমি যেই ছেলেটাকে মেয়ে দেবে বন সেটা মমিন হইতে হবে না হলে খেয়ানত করবে তুমি খেয়ানত করবে তুমি যদি মুশ্রিকের ঘরে বিয়ে দাও বে নামাজির ঘরে বিয়ে দাও হ্যাঁ বেদিনের ঘরে বিয়ে দাও দুনিয়া দেখে শুধু দাও জান্নাতঈদ আর আল্লাহ রাবুল আলমিন তার জান্নাতের দিকে আর মার্জোনার দিকে আহ্বান করছেন তার অনুমতি ক্রমে ওয়বাইয় আয়াতি না আল্লাহ দেখ আল্লাহ তার আয়াতগুলিকে বিশদ ভাবে বর্ণনা করে যাতে লোকের উপদেশ গ্রহণ করে এই হাদেশ থেকে আরো বোঝা গেল যে আপনি কখনো মেজরিটি কে আপনার লোক সবাই তো এইসব দেখে বিবাহসাদী করে খবরদার তারা তোমার জন্য আদর্শ নয় তোমার জন্য আদর্শ হচ্ছে রসুল সালি সাল্লাম এ হাদেশ থেকে আরো বোঝা যায় যে মানুষের মানুষের যেন দৃষ্টি এক ভঙ্গি একেবারে খুব সংকীর্ণ না হয় দূরদর্শিতা যারা থাকে যে কোনো কাজের ক্ষেত্রে কোন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি থাকে দূরদর্শিতা থাকে এটা কেনা গেল যদি পয়সা ঘরে বিয়ে করতে পারে নগদ নগদ বেনিফিট শুরু হয়ে গেল সুন্দরী মেয়ে যদি ঘরে উঠাইতে পারেন তো নগদ নগদ আপনাদের হ্যাঁ সুন্দরী রমনী পেয়ে গেছেন হ্যাঁ যদি ভালো বংশে একটা ঢুকতে পারেন বিয়ে করে তাহলে नगदे नगद शुरू हो गए कि संकीर्ण दृष्टिभंगी दूरदर्शित दिन सौंदर पैसा वंशे ना नहीं कभी दूर पर्यटन दृष्टि रखें दूरदर्शित मैं शुद्ध आखिर आखे शुद्ध आखिर न কারণ ভালো জমিতে ভালো ফসল হয় কখনো ভালো ফসল উৎপন্ন হতে পারে না তবে নাকি তো আপনার স্ত্রী হচ্ছে নেশা হকুম হারসুল্লাহ খেত খামার আপনার জমি হ্যাঁ সেই জমি আপনার যদি ভালো হয় তো ফসল ভালো হবে তো দূরদর্শিতা হচ্ছে যে যদিও সুন্দরী নয় কিন্তু নেক মেয়ে যদি বিয়ে করি তো ভালো আমার ছেলে মেয়েদের তরবিয়ত করবে ছেলে মেয়েরা ভালো দিনদার পরেশগার হবে এর আল্লাহ হবে এর আলেম দিন হবে দিনের খাদিন হবে এরা আমার জন্য দোয়া করবে এবং এরা আমার দুনিয়ার ক্ষেত্রে আপনাকে কেউ চিনতো না কিন্তু আপনার ছেলে ছেলেরা ভালো আলেম হওয়ার কারণে আপনাকে দুনিয়া চিনে গেছে আমার নাম কেউ চিন্ত না এটা হচ্ছে দূরদর্শিতা দুনিয়ার দূরদর্শিতা দুনিয়ারও লাভ দিনের লাভের সাথে দুনিয়ারও লাভ রয়েছে আল্লাহ পাক একবারে দুনিয়া দেবেন না কথা তো বলেন নাই কিন্তু একটু দূরদর্শিতা লাগবে আপনার ফায়দাটা যেন সুদূর প্রসারিত হয় আর আখেরত আছে বলছেন যে একটি বর্ণনায় রয়েছে একজন লোক আসলো আসার পরে ওকাল আল্লাহ ইনাহিন আমার একটি মেয়ে আছে খুব ভালোবাসে আর কেউ ভালোবাসে মেয়েকে যদি ভালো মানুষ হয় অবশ্যই ভালোবাসে মেয়েকে খুব ভালোবাসি যখন মেয়েকে ভালোবাসি কেউ নিজের মেয়েকে ভালো পেলে তার নিচে কোথাও রাখতে যাবে না ঠিক না? এখন ওকে কয়ে অনেক ছেলেরাই পয় প্রস্তাব পাঠিয়েছে ফামান তাহলে আমার একটি মেয়ে আর খুব আমার প্রিয় মেয়ে এই মেয়ের কার সাথে বিয়ে দেব অনেক পেশ করেছে কি করে আল্লাহকে ভয় করে ফাইনাহা আক্রামাহা কেন কারণ যদি সে ভালোবাসতে পারে স্ত্রীকে তোমার মেয়েকে তাহলে সম্মান করবে কেন ভালোবাসার সম্মান করবে যত্ন করবে স্ত্রী ভালোবাসা নিজের কিন্তু ভালোবাসা অন্তরে আসছেই না হয় এটা হইতে পারে যার হয়েছে সে বুঝবে যারা হয়নি সে বুঝতে পারবে না কারণ ভালোবাসা এমন একটা জিনিস সেই ক্ষেত্রে বড় বড় মানুষও স্বাধীন নয় নবী কারিম সাল্লাহাম এই জন্য পালা ভাগ করে দেওয়ার পর বলতেন আল্লাহ আল্লাহ এই আমি যে যতটা মালিক ছিলাম সেই মালিক হিসাবে আমি ভাগ বণ্ডন করে দিলাম পালা নির্ধারণ করেছিল নয় স্ত্রী জন্য নয় দিন নয় রাত ফালা তালুমনি ফিমা তমলেকু আল আমলে আমাকে তুমি তিরস্কার করিও না ভরস্তা দিও না এমন ক্ষেত্রে যার মালিক তুমি ওলা আমলে আমি মালিক নয় সেটা কি অন্তরে ভালোবাসার ক্ষেত্রে নয়টা স্ত্রীর মধ্যে সমান ভালোবাসা একটা থাকলে বুঝতে পারছেন না দুটো দুটো থাকলে বুঝতে পারতেন সমান করার চেষ্টা করছেন ভালোবাসা ভালোবাসা সমান করতে পারবেন না হয়তো কম বেশি হয়েই যেতে পারে বলা যায় না অনেক সময় বড়টার বেশি হইতে পারে আবার অনেক বেশি হতে পারে ভালোবাসতেন আয়সারি মহিলাদের মধ্যে আর পুরুষদের মধ্যে তার ভালোবাসতেন আমি কোন রকমের পার্থক্য করি না এটা হচ্ছে আপনার ফরজা স্বামী স্ত্রীকে তোমার মেয়েকে হাসান বাসী ওই লক্ষ্য বলো তোমার মেয়েকে যদি ও ঘৃণা করে ভালোবাসতে পারছে না যাকে জামাই করেছো মাহা তাহলে সে কম পক্ষে তোমার মেয়ে জুল করবে না মারধর করবে না তারপরে হে করবে না গালমন্দ করবে না মানসিক কষ্ট দেবে না খাওয়া দাওয়ার কষ্ট দেবে না কষ্ট দেবে না মানিক জত রাখবে আর না হলে মানুষের সাথে বিদায় করবে আর রাখতে হয়তো জুলুম করে রাখবে না মেয়ে ইস পাত্রী চেত্রে তো এই হাদিস পাত্রের ক্ষেত্রে দিন চারটা গন লোকেরা দেখে তুমি দিনদার মেয়েকে বিয়ে করে সফল হয়ে যাও কিন্তু পাত্রের ক্ষেত্রে এজা খাতা দাওনা মান্তার দাও না দিন तुम्हारे जो प्रस्ताव नहीं आम व्यक्ति जर पसंद कर दिन कारण दम्पत्य जीवन आखलाख विशेष भाव अत्यंत जरूरी जिन आखलाख छाड़ा दिन दूट दिक आज एक आकीदार दिखाबी आकीदार सही आकदारे পাক্কা মুসলিম কোরআন হাদিসের দলিল ছাড়া চলেন না দাবিদার যদিও হয় আর এমাদত বন্দীগীতে রসুলের তরিকা ছাড়া আমি বিনা দলিল না না কোন মাসলা ভালো কথা এবাদত ঠিক আছে নবীর তরিকার নামাজ নবীর তরিকার রোজা নবীর তরিকার হজ নবীর তরিকার ওমরা একেবারে জীবন এবাদত ক্ষেত্রে আর তৃতীয় দিক হচ্ছে আখলা আচরণের দিক মামাল একজন স্বামীর যদি আকিরাও ঠিক হয় এবার আছে মসজিদে গিয়ে বসে আছে কিন্তু স্ত্রীর সাথে তার ব্যবহার খারাপের কারণে ভালো ব্যবহারই করে না আসলেই তা শুরু করে দিল কি করে ভুল ধরতে পারে भूलक्षा करती जाए मैंने रखबे एक क्षेत्र जेको दून व्यक्ति स्वामी स्त्री हक अथवांगी हम एक अफिशे क्य कर मात्र हाँ বা একসাথে একসাথে সফর করছেন দুইজন যদি ছাড় দেওয়ার মতো ভালো বোন আপনার মধ্যে তো থাকে না চলতে পারবে না অপেক্ষা করা তা সামহ যেটাকে বলা মো সামাহা অপেক্ষা করা দেখলেন তারপরে যাক ইগনোর করা নাকি ঠিক আছে না ইংলিশ মানেরা উপেক্ষা করতে হবে করতে ভুল তুটি দেখে ছোটখাটো ভুল আছে না আপনি ভুল করেন নাই আপনার ছেলে ভুলই করবে না খেলাধুলা করবে না দুষ্টাম করবে না অবশ্যই করবে ছাড় দিতে হবে ছেড়ে দিতে হবে না ছাড় দিতে হবে দিতে হবে না একেবারে ছেড়েই দিলেন বিনা লাগায় না ওইরকম না মাঝে মাঝে ছাড় দিতে হবে উপেক্ষা করতে হবে যে না হইতে পারে এরকম ভুল আমারও ভুল হতে পারে আমি একজন পুরুষ আমার স্ত্রীর ভুল হইতে পারে হবে। দান করে হচ্ছে ফল আল্লাহাক আপনার চরিত্র ছাড় দেবেন না হলে ধরার ক্ষেত্রে শক্ত বেরোতে আপনাকে ধরার আছে গিয়ে আপনাকে ধরতে মেজাজ গরম তুই স্ত্রী আমার ভুল ধরবি কত সাহস তুই আমার ঘরে খাই তুই আমার ভুল ধরবি ঠিক না কিন্তু ব্যবহার ভালো থাকলে যা না করে আপনি ওই রকম লাঞ্ছিত অপদস্ত করবেন না এবার আপনার গোটা ফ্যামিলির সামনে যদি আপনার স্ত্রীকে লাঞ্ছিত অপদস্থ করেন তার ভুল কারণে সবার সামনে তো আপনিও সেই যোগ্য আপনি ওই রকম হওয়ার যোগ্য আপনি তাকে লাঞ্ছিত অপদস্ত করবেন মানুষের সামনে বেঈ করবেন আপনি আর বেঈ হোক অপমানিত হন মানুষের কাছে ছোট হন এইভাবে আপনার দোস্তরবেন সবার সামনে আপনার সংশোধনমূলক যাতে সংশোধন হয় সেই রকমের কাজ করবে হ্যাঁ যখন সংশোধন না হচ্ছে সীমা ছড়িয়ে যাচ্ছে অন্যায় যেমন নামাজ স্বামী পড়তে চাই না সেরিক ছাড়তে চাই না বা নাস্তিকতা রয়েছে বিধর্মী যেমন স্বামীকে শক্ত হইতে হবে এইসব ক্ষেত্রে ছাড় নেই ছাড় দেওয়া মানে এই না যে বড় বড় পাপ কাবিরা গোনা হচ্ছে আর ছাড় দেওয়া ছাড় দেওয়া আরো একটা সীমা আছে যে কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আপনার আগে যাহাদিস মনে হয় তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে কোন ছেলে এমন ছেলে মান তারা যাও না দিন আহলো কাহু যার দিন এবং আখলাখ চরিত্র পছন্দ হ্যাঁ পছন্দ মতো একবার বিয়ে দিয়ে দাও নবী বলছেন তাহলে বিয়ে তোমার এর বোনের যার তুমি ওলি হয়েছ যার আপনি অভিভাবক আপনার নেতৃত্বে থাকলে তখন কেন আপনি তো এ ছাড়া অতিরিক্ত হলে পরামর্শ দেওয়া ছাড়া কোন ক্ষমতা নেই বাপ বেচা আছে আপনার বোনের বিয়ে তাহলে পরামর্শ দেওয়া ছাড়া বৃষ্টি আপনার কি চলবে না কিন্তু আপনার যদি নেতৃত্ব দিয়ে থাকেন আল্লাহ আপনাকে অথচ বিশ বছর হয়ে গেছে না মাস্টার ডিগ্রিটা করুক হ্যাঁ এখন লেখাপড়া সেরে নিক এই করুক আর সেই করুক এখন লেখাপড়া সেরেছে একটা চাকরি একটা হয়ে যাক তাহলে আরো ভালো ছেলে পাওয়া যাবে এই করতে করতে বাইশ বছর পার পঁচিশ চলে গেল ইফ আলু যদি বিয়ে না দেওয়া ভালো ছেলে পাওয়া সত্ত্বেও তখন আর দেওয়া ফসাদ পৃথিবীতে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি হবে পাপ ছড়িয়ে পড়বে ও ফাসাদুন আরিজ আর চরম মাত্রায় ফাস বিপর্যয় সৃষ্টি হবে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে ফিতনা ফাসাদ কথাটি অত্যন্ত ব্যাপক পাপ বসে আছে কলেজ ইউনিভার্সিটিতে বিবাহ দিচ্ছেন না লুকিয়ে লুকিয়েলাপ করছে চলছে বিবাহ বিবাহ দিলেন না যথা যথাসময়ে ভালো ছেলে আসলো তখন বললেন না এটা তো গরিব এটা তো একটু শিক্ষা কম এটা তো এই দোষ এটা তো সেই দোষ এটা তো আমাদের মতো এইরকম পরিবার হচ্ছে না ইত্যাদি হয় না এখন সময় তো হয়নি আর যখন বাইশ তেস হয়ে গেল তখন আপনার মেয়েকে লোকেরা বলছে তিরিশ আর বিয়ে করতে চায় না হ্যাঁ এত বেশি বয়স হয়ে গেছে বিশ্বাসী হয় না যে মেয়ের বয়স বিশ হবে বাইশ হবে সবাই পনেরো বিয়ে করতে চান বয়স চল্লিশ আজকালকে যুবকদের রোগ বয়স কত চল্লিশের আগে বিয়ে করবে না পাত্রী কেমন চাই চোদ্দ পনেরো এক ভাই এখানে পঞ্চাশের বেশি বাউন্ন অথবা যখন বিয়ে করে তখন বাউন্ন অথবা পঞ্চান্ন ছিল ভালো করে জানা আছে আর বিয়ে করেছে যে মেয়েটিকে তার বয়স জানেন চোদ্দ থেকে পনেরো আউজ ও বিল্লা এরকম বিয়ে করবেন আপনি গরিবের মেয়ে পাওয়া যাচ্ছে সেই জন্য এত বয়সের পার্থক্য বিয়ে করতে হবে क्यों निजे अभवर तारणा मे दिखाई पंचाश्त पंद्रह मे ना मोटे कर लेना फसा शुरू होत बुढ़ा स्वामी शुद्ध देखना हाथी बड़ो दूटो दाँत আর বাকি খাওয়া দাওয়ার জন্য আলাদা দাঁত আছে ঠিক কেনা ভুল বলছি এসব ঘটছে এসব হচ্ছে আবুহ রাজি আল্লাহরিত যখন কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে ব্যক্তি বিয়ে করেছে দুয়া দিতেন রফা ইনসান বিবাহের সময় যখন কোন ব্যক্তি কে দা দিতেন রফা মানে তৌফিকের তো আল্লাহ তোমার দাম্পত্য জীবনে দিক। এবং আল্লাহ তোমার এই জীবনকে সুখী করুক এবং মোবারকবাদ পেশ করা এগুলোকে রাফা বলা হয় ভাষায় এতগুলি অর্থ মধ্যে রয়েছে একটা শব্দে জাহিলিয়তের যুগে ব্যবহার করতো শব্দটি আর ওই মাতৃভাষা হিসাবে ব্যবহার হয়েছে যুগে না অন্যরকম সুখী হক আর काफे मुसलिम बनानी शुद्ध कलेमा पड़िए भारत महदेश हिंदू ग्रहण कर मुसलमान तो शे शुर्गार शीर, शीर, शीर छाड़े दर्गार शीर पढ़ते ही संशोधन किसी है पड़े दिए हिंदू चाल चलन सब भाषा पैर धूलिदी रूप दर्गा रूपान्तरित ध्यान के मोरकामरित कर सब गुल हिंदी संस्कृत शब्दगुल সুফিবাদে তাসাউফে যতগুলি টার্ম রয়েছে সে মজুব হওয়া হোক আর তারপরে তাদের কি বলছে আফের ফানা হোক বিলিন যতগুলি রয়েছে মোরাকবা হোক মুসাদা হোক সবগুলির পরিভাষা ওই সংস্কৃতিতে হিন্দুদের ধর্ম ধর্মীয় ভাষাই রয়েছে ধ্যান মোরাক মুসলিম সুফিরা পিরেরা ধান করে কি করে মোরাখাবা করে এরা মোরা হিন্দুরা পন নেই নাই কি পন প্রথা এইভাবে যখন মারা যায় তখন হিন্দুদেরও খাওয়া দাওয়া ভোজ হয় তারপরে পোড়াতে যায় জ্বালাতে যায় লাশকে আর এরাও খাওয়া দাওয়া করে চল্লিশের নামে হোক দিনে হোক দিনে হোক অথবা দিন না ধরে হোক মৃতের নামে খরচ করার ভাষা দিয়ে ভাষা চেঞ্জ করেছে কিন্তু কাজ চলছে। হবে। যতগুলি জাহিলিয়াদের ভাষা ছিল সবগুলি কি মুসলিম বানিয়েছেন এই জন্য আপনি যখন সঠিক মুসলিম হবেন আপনার মাথাতে পা পর্যন্ত সবকিছু মুসলিম হবে চেহারা দাড়ি না দাঁড়িয়ে আছে আপনার হারাম লেবাস পোশাক ছিল টাকনার নিচে যাওয়া লেবাস ছিলেন কিন্তু আর টাকনার ওপরে কাপড় থাকে ওটা হচ্ছে মুসলিমের প্যান্ট জি আপনাকে আপনার পোশাককে মুসলমান মানাইতে হবে ইনকিলাব নিয়ে আসে বিপ্লব নিয়ে আসে আপনার জীবনে সবকিছুতে করিম সাল্লাম যখন বারাক লাকা বলতেন আল্লাহ তোমার জন্য বরকত আলাইকা তোমার প্রতি আল্লাহ পাক বরকত নাজেল করুক ওয়াজামা মাঝে আল্লাহ কল্যাণের সাথে আল্লাহ একত্রিত করুক বা উভয়কে আল্লাহ পাক কল্যাণের সাথে রাহু আহমদ হাদিস মোসনাদ আহমদ ইমাম আহম্মদ বর্ণনা করেছেন ওয়াল আরবা আবু দৌদ নী ইবিন আমলযোগ্য বিবাহ বন্ধন আগদেন এটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এই ক্ষেত্রে কল্যাণ কামনা করা যে কোনো মুসলিমের জন্য মুসলিম ভাই বোনের জন্য যাদেরকে জানছেন যে তাদের বিবাহ সেদি হয়েছে হচ্ছে কল্যাণ কামনা করা তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা এগুলি কাম্য এগুলি হওয়া উচিত এজন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে তখন এই দোয়া মুখস্ত করে বা কা অল্লাহা বারাকা আলিকা জামা বেইনাক এই দোয়াটি দেবেন দু দোয়া দিবেন সম্মিলিত মোনাজাত না করে আমাদের বিবাহসাদ মোনাজাত মোনাজাতের বিধাত না করে বিদাত বিবাহ শীব কবুল শেষ হলে মিষ্টি মাস্টি বাতাসা মাতাসা বিলিয়ে দিয়ে আর তারপর দুয়া শুরু হয়ে গেল মোনাজাত কিন্তু এই দুয়া সবাই দিবে না বাবার আল্লাহ না তো আল্লাহ হলাক আল্লাহ আপনার জন্য বরকত দিক যে বর ওকে দোয়া দিচ্ছেন আপনার প্রতি আল্লাহ বরকত নাজেল করুক আপনাদের অজামা বা দুজন একসাথে রাখুক কল্যাণের সাথে আপনাদের কল্যাণের সাথে আপনাদের এতে যেন কল্যাণ হয় এই দাম্পত্য জীবনে কল্যাণ নেমে আসে মঙ্গল নেমে আসে আরবরা অবরা এই সন্নতি দোয়া না বলে অনেকে মহবুরুক বলে ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম তিনি বলছেন যে বেদুইনদের ভাষায় বলবেন মবরুক মবরুক আর বলবেন এটা দোয়া হয়ে গেল আর এইটা নবীন সন্নতি দোয়ার বিকল্প নাই বিকল্প নাই আপনি দোয়া বলে যদি আপনার দেশি তরীকুকরি আর দেশি তরী বললো তার সাথে উত্তম হচ্ছে নবী করিমা সাল্লা যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন কারণ এতে ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়া নবী যে ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ তার দাদার নাম তার এজা আফাদা খুঁজবে না আসিয়া যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দেবে পাত্র পাত্রে দুজনে দোয়া পেল এই দোয়াটি যে দোয়াটি এখন আলোচনা হইল কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলে সে তার করণীয় কি তার বেশ কিছু করণীয় একটি হচ্ছে বিয়ে করার পরে ফালিয়া খোঁজ যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বলবে অলিয়া করবে আল্লাহমিনিয়া আসা আলু কাকা হে আল্লাহ তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি মা আলিহ এবং যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি ও আউজর রেহা এবং এর যদি কোনো অনিষ্ট থাকে সেই অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করি বা আশ্রয় চাই ও সর মা জবেলা আলিহে আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোন অনিষ্ট থাকে খারাপ দিক থাকে তা থেকে তোমার আশ্রয় কামনা করি সেগুলি তুমি দূর করে দাও দিয়ে আমাকে সুখী করা দূর করতে পারেন মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে বহু খারাপ মানুষ পুরুষ হোক আর নারী হোক যারা সৎ হচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আখলাখ চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে চেষ্টার প্রয়োজন রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে অন্যান্য আর একটি হাদিস রয়েছে তাতে রয়েছে যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবে ফা কাত দুই রকাত নামাজ পড়ি জানা আছে এই কার। বিবাহ করেছেন কারা এই সৈন্যত আমল করেছেন অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি না গেই আমাদের দেশে আবার ওই দুই টাকা নামাজ পড়ে যখন কবুলটা করলো সাথে সাথে নয় হ্যাঁ ওটা নয় বলে শুরু করার নামাজ ওটা নাই এটা কখন নামাজ পড়বেন দুইজন এমাম মুক্তি এই নামাজ এই কে পড়েছেন এই নামাজের কথা বলছি যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবে মানে সাক্ষাৎ হবে দুই আকাত নামাজ পড়ো সুম্মা খুজবে রাসে আহলিক তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও কুল আর তারপরে ফিয়া আল্লাহ তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে কয়েকটি হদিসের কিতাবে হে আল্লাহ আমার পরিবারে বরকদ দাও ও বারে লে আহি ফি এবং আমার পরিবার আমার স্ত্রীর জন্য আমার ভিতরে বরকদ দাও আমার মধ্যে বরকদ দাও সেও যেন উপকৃত হয় অর্জ নিমিন এবং এদের থেকে আমাকে উত্তম রিস্কান কর তার মানে নেক্সট সন্তান দান করিস্ক এখানে সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে যারা করেন নি তাদের কি একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লিখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে কে বলতে পারেন এই বইটি বাংলাদেশে অনুবাদ হয়েছে সুন্দর যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে ওই সময়গুলিতে পড়বেন বিয়ের দু চার বছর আগে পড়বেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ কি বুঝলেন কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের ভাষায় কোক শাস্ত্রের বই বলা হয় আর বিবাহ আর ওতে অনেক কিছু লিখা হয়েছে যেগুলি ইসলাম বিরোধী তারপরে তাদের খেয়াল খুশি লিখা হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আরবিবাদ হয়েছে ইংলিশ কয়েক ভাষা এটা অনুবাদ হয়েছে আর একটি কিতাব এই বিষয় লেখা হয়েছে আরবিতে আছে সুন্দর বই সেটা মাহমুদ ইস্তাম্বুলির একজন তুরস্কের আলেমের সেটা আরবিতে আছে ছোট আকারে আর এটা বাংলাতেও আছে ঢাকায় পাবেন ছেপেছে ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন অথবা বিয়ে করে নিচ্ছেন যারা আগে ভাগে পড়বেন না অনেকে আবার এইসব কিতাবে খোঁজ বেশি খোঁজে হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে বিবাহের পাঁচ বছর পর আর করবেন কখন করবেন নিজে জানা ওয়াসাদ মু আব্দুল ওয়াকাল আহমদাত ও হাসান এই হাদিসে হাদিসবুল হাজা সন্নতি খুদবা যেটি বিবাহে বিশেষ করে পড়া হয় পাবন্দির সাথে আর বাকি অন্যান্য প্রয়োজনের খুদবাতে অনেকে এই সন্ন্যতকে পরিত্যাগ করেছে উপেক্ষা করেছে যেটা ভালো জিনিস নয় এই হাদিসটি নিয়ে আলোচনা করব আব্দুল মসুদ রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি আমাদের আল্লাহাম প্রয়োজনের ক্ষেত্রে শাহাদ বাক্যগুলি শিখিয়েছেন শাহাদ মানে এতে যেহেতু আসাদ আল্লাহ মোহাম্মান রসুল উল্লা এই জন্য এই খুদ্ হাজাকে কি বলা হয়েছে আতাশাহ প্রয়োজনের তাসাহুদ মনে রাখবেন যে এই যে নওয়াজের ও আতহার একজন সাহবা কিরম থেকে বাক্যের পার্থক্যের সাথে বর্ণিত রয়েছে তার মধ্যে যেটা প্রসিদ্ধ আব্দুল্লাহ মসুদ থেকে সেটাই বললাম এটা বেশি প্রসিদ্ধ আবু মোসাশাহি থেকে রয়েছে আর অন্য সাহাবি থেকে রয়েছে তিন চার রকম রয়েছে যে কোন একরকম পড়ল চলে এটা হচ্ছে হাজাতুন মানে প্রয়োজন প্রয়োজনের তাসাহত মানে প্রয়োজনের খুদবা প্রয়োজনে আল্লাপাকের প্রশংসা করা এবং আল্লাহ পাকের ওহাদানিত একত্রের সাক্ষ্য প্রদান করা যাকে তাসাহত বলা হয় আর নবী করিমিসাল্লামের প্রদান করা এটা হাজা হাজা মানে শুধু হাজাতুন তুমি নাকি বিবাহের প্রয়োজন না যে যেকোনো প্রয়োজন যেকোন শুধু দুই একটি জায়গায় সীমিত করবেন না এই খুদবা শুধু বিবাহিতেই সীমিত বা এর চাইতে বেশি করলে এই খুদবা হ্যাঁ জমার খুদ্ শুধু এই খুদবা শুধু কি সে ঈদের খুদবা ঈদ উল ফিত আজহা ব্যাস যে কোনো নবীন বোধ করলেন কোন একটা বিচার সালিস মীমাংসা মিটিং এই ক্ষেত্রেও এই ক্ষেত্রে খুদবাতুল হাজা একটা মিটিং আমাদের একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান তারপরে খুদবাতুল হাজা পড়ে না ভালো মুস্তাহ যে কোনো প্রয়োজনে যাতে করে আল্লাহ পাক যে সমস্যাটা নিয়ে বসছি তাতে বরকদান করে আল্লাহ প্রশংসা দিয়ে এবং সাল্লাত সালাম ইত্যাদি আর যেসব বাক্যগুলি এতে রয়েছে সেগুলি দিয়ে শুরু করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খুদ্া আজকাল তো বড় দুঃখের বিষয় আরব দেশগুলিতে জুমাতেই খুদবাকে উপেক্ষা করে দিয়েছে নিজের বানানো বানা প্রত্যেক সপ্তাহে নতুন বানিয়ে বানিয়ে খুদবা পড়তে আর সন্নতি খুদবাকে উপেক্ষা করেছে ভুল কটা পছন্দনীয় না এই খুদবা পড়ে নিয়ে অন্ত মাঝে মধ্যে অধিকাংশ সময় পড়ুক যদি করে তাহলে আপত্তিকর মনে করবো না আমি আমার নিজের ব্যক্তি ক্ষেত্রে করি কি যখন দেখেছেন খেয়াল করেছেন হয়তো একটা সুরার প্রথম যেদিন শুরু করি সেই দিন খুদবা তুল হাজার সন্ন্যতি পড়ি আর মাঝখান থেকে ধরে একটা সুরা পড়ো হয়তো পাঁচটা সাতটা পর্ব হচ্ছে দ্বিতীয় তৃতীয় এইগুলো পর্ব যখন তখন যেহেতু সালাম পেশ করে দিলাম জি হ্যাঁ যেটি জরুরি সেটা করে দিলাম কিন্তু খুদবাতুল হাজাকে একেবারে উপেক্ষা করে দেওয়া নতুন নতুন একবারে মিলানো ছন্দের ছন্দদের বাক্য দিয়ে তৈরি করে খুদবা বানিয়ে নিয়ে আসা এটা বাঞ্ছনীয় নাম ভালো জিনিস নয় এই খুদ্ করে মাঝে মাঝে করলে ঠিক আছে ইন্না দিয়ে শুরু হয়েছে কিন্তু কোনো কোনো আলহামদ দিয়েও শুরু হয়েছে সুতরাং কেউ যদি বলে আলহামদুলিল্লাহ হে নাহ ঠিক আছে যেটা ঠিক আছে সেটাকে ঠিক বলবো আমরা आल्मिल्लांश आल्लम देखा जाए शुरू करा देख इल्हमदी शुरू करेहम्द प्रशंसा आल्लाद्ला नाम प्रशंसा करी ग्रामरगत आलोचना करते दव रही स्थायित्व रही जुमला फेरियाम सूतरात रही मान नारामगुलत मान फायदा तो साधारण मानसर जो आलोचना कर लाइन जो मदरसार्लिस होता तक समय किसान जिन संक्षेप कर इंगित छा दो आल्लार प्रशंसा स्थायी सब समय क्यों करूक ना करुक आल्ला प्रशंसा समस्त प्रशंसारे नशंसा नतुन नतन होते ही जदत নতুন নতুন আল্লাহর প্রশংসা হইতেই আছে কারণ কি থাকে ভবিষ্যৎ কাল রয়েছে না আর দুই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করা হু তার আমরা প্রশংসা করি ওয়ান্তাই তার কাছেই কি করি সাহায্য কামনা করি ওয়ানাস্তা আর তার কাছে ক্ষমা প্রার্থনা করি মার্জনা কামনা করি ঠিক না উজবিল সরুরে আন হোসেনা এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করি আমাদের নিজেদের কি অনিষ্ট থেকে শারনের বহু বচন সরুর নফ্সের বহু বচন আমাদের নিজেদের মধ্যে যে অনিষ্টগুলি রয়েছে খারাপ দিক রয়েছে সেগুলির দ্বারা যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয় সুবান আমাদের নিজেদের মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে সেগুলির কারণে যেন ক্ষতিগ্রস্ত আর আমাদের খারাপ মন্দ কাজের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করি এটাও রয়েছে এখানে যেই কথাগুলি নেই আর আমাদের দেশের বক্তারা অধিকাংশই বলে থাকে বরং আরবেও অনেক দায়ী রেখেও আরব দায়ী নয় কিন্তু আমাদের দায়ী ভারত বাংলাদেশ পাকিস্তানে দেখা যায় এই গতানুগতিক যার ফলে আসে আদিসের নেই আর কোনটা আছে তো সাজফ সহি নয় সুতরাং ছেড়ে দেন বলেছে ঠিক আছে জাকাল্লাখ জাকাল্লাখা পরে দেখি আবার কিছুদিন পর দিয়েছি ওইটাই পড়ছে ওইভাবে মানে ওই গিয়ারে যে চড়ে গেছে ওই চলতে আছে যেমন অনেকে আছেন পড়া নাই হানাফি নকল হানাফি আছে এটা হচ্ছে আসল হানাফি মজাব একটা নকল হানফি মজাব কথা বুঝছেন না বর্তমান যেটা প্রচলিত হানফি মজাব সেটা নকল হানফি মজা। বুঝছেন না ভালো করে বুঝেন আর নকল আশারি মাতরিতে নকল হানফি মজা। আর আমলের ক্ষেত্রে ও নামাই তো আবু হানিফার মজাবে নেই হানিফার মজাবে নেই নকুল মজাব এটা আসল মজাব না অনেকে দেখেছি যে মুখ নারছে কিছুক্ষণ হাত বাঁধছে না অথচ এম আহ দিয়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে তো পরে জিজ্ঞেস করি কি পড়ছিলেন সব ভুলে গেছে পড়ছে। কিন্তু ও জানাইতে পড়া বিদাত অভ্যাস যায়। যারা পুরাতন ড্রাইভার হ্যা কোনটাতে কি দেন না ও পুরাতন চলে মাত্র কোথায় যে গেছে ওইদিকে গল্প ওইদিকে চলছে এদিকে উঠছে তাই না এই রকম হয়েছে যারা আগে থেকে বিদাত নামাজ পড়ে অভ্যাস ওদের নামাইতে পড়া জেনে গেছেন বিদাত তারপর চলতে আছে জেনে গেছেন রফেদার শোনা তারপর রফেদার হাত উঠে না আমিন বলা হয় না কারণে আছে কিছু বাক্য বাড়ায় কি আলহামদুলিল্লাহ হে নাহ অনবেলি এমেন্কালি অর্থ তো ভালো তার প্রতি আমরা ইমান রাখি প্রতি। অনাতবাদ এবং তার উপরে আস্থা ভরসা করি কিন্তু সুতরাং আলমদেরকে বলবো যে এগুলো সংশোধন জান করে নেন তারা বা তা করে নেন যদি আমার কথাতে সন্দেহ হয় তো একটু তদন্ত করে যেটা পড়ছি আসলে কি ঠিক পড়ছি না ভুল পড়ছি দিল কিসে লান আছে কাই আছে এজান আছে ইয়াহাদ বুঝা গেলো যে অনেক বক্তারে পড়ে ভালো করে খুঁজবাগুলি তাদের মাইহাদি আল্লাহ ভুল মাইহাদি আল্লাহ না জি আপনারা যেহেতু বক্তব্য ট্রেনিং করছেন তাই না দেশি তরী কী মাই আল্লাহ পড়ে ভুল করবেন না শিখেন যেটুকু শিখবেন কোয়ালিটি যেন ভালো হয় মেয়াদে হিল্লা পড়েন যাকে আল্লাহ করবেন তাই হি জমির কোন দিকে যাচ্ছে ওর মহারাজা মানের দিকে যাকে আল্লাহে দায়াত করবেন ওই জাকে আর না তো মাইহাদ চলবে মাইয়াহিল্লাহ মন মাই হদুল্লাহ ফালামুদুল্লাহ হারফে সার্ত সুতরাং ছিল ইয়া কি হয়েছে হজফ হয়ে গেছে আর যদি হারফে ইল্লা থাকে মানে আলিফ ইয়া কিছু তিনটে একটা থাকে তাহলে কি হয়ে যাবে সেটা পড়ে যাবে এখানে ইয়াটা পড়ে গেছে ইয়া পড়ে গেছে আর ওকে জাগিয়ে দিয়ে আবার জবাব দিয়ে দিলেন বল করলেন না জি হ্যাঁ এখানে অমাই ইউদীল আছে অনেক বক্তারা অমাই ইউলিল হু পড়ে আমিও প্রথম দিকে বলতে কোনো দোষ নেই খেয়াল করিনি ওই যে আমি গিয়ারে ছিলাম এক ভাই আল্লাহের আমাকে স্মরণ করালেন যে এইরকম নেই তখন আমি একবারে মতামেলাতে তন্ন তন্ন করে সার্চ করলাম যে দেখি পরে দেখলাম যে না আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন এটা গ্রামার কত ভুল নাই কারণ যদি জাহেজ হয় তো অমাই জাহেজ আছে গ্রামারের দিক কিন্তু হাদিসে তাকে পথভ করার কেউ নেই ও আশাদু আল্লাহ ইহ আর সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ও আশাদু আরো সাক্ষ্য প্রদান করছে যে মোহাম্মদ সাসম আল্লাহর বান্দা এবং তার রাসুল ও এক আর তারপরে নবিকারিম সালে তিনটি আয়াত পাঠ করতেন তিনটি আয়াত পাঠ করতেন তিনটি আয়াতের একটি আয়াত হচ্ছে কে বলতে পারবেন আয়াতগুলি সুরা আল ইমরানের আয়াত নম্বর কত একশো দুই মনে আছে কি আয়াতটা বলেন দেখি হ্যাঁ মতন ইলা ইত মুসলিম হে মিনগন ইত্তাতে আল্লাহ কে যথ ভয় করার মতো মুসলিম আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না ইসলামের অবস্থাই তোমরা মৃত্যুবরণ করি তাহলে পরিত্রাণ পাবে দ্বিতীয় আয়াত হচ্ছে সুরানিসার প্রথম আয়াত কি সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিপালককে ভয় কর্লি খালা কাকু ওয়াহেদা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে তিনি কে আদাম আলি সালামা কামিন পাক তার স্ত্রী জোড়াকে সৃষ্টি করেছেন হাওয়া আলি হাকে বেস্তা মিন হুম কাজির আর সেই দুইজনের মাধ্যমে আল্লাহাক বহু পুরুষ এবং নারীকে কে আল্লাপা কি করেছেন ছড়িয়ে দিয়েছেন বস্তা ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে সারা পৃথিবী সুভান এত ছেলে মেয়ে এত পুরুষ মহিলা দেখে সবগুলি হচ্ছে বানাতো আদম आदमे मेमेर कर्दाना क्यों कपड़ दिए ढाते भलोबासे महिला और क्यों अब खुलते, खुलते भारे जो खुलते जानना बे कर लो तक शरीर कपड़ खुले गई सन्नता के ना भलोबा আর তোমরা সেই আল্লাহ ভয় করো আল্লাহ আলু নাবিহি যার দুহাই দিয়ে যার নাম দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে চেয়ে থাকো আল্লাহ রস্তাই বলেন নাহাম এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের দিকে অনেক সময় চেয়ে থাকো ভাই আপনি আমার মায়ের পেটের ভাই আপনি আমার বংশলোক আপনি আমার আপনি অমোক চা দেবেন এটা একটা অর্থ আর একটা জুমলা আলাদা আর আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করিও বিচ্ছিন্ন করা থেকেই আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করিও না তখন তো আবার আলাদা হয়ে যাবে আলিকুম রাকিবা اللہ پاک সত্তর এবং একাত্তর মামিনা এবং যদি বিবাহ সাদী করে স্ত্রী সদিদ কথা বলে ঠিক কথা বলে আর স্বামীও ঠিক কথা বলে আমিও ভুল কথা বলবো না আমার স্ত্রীর সাথে আর স্ত্রীও বলবে না তাহলে কোন সমস্যা হবে না যে কোনো কৌলানা হইতো না আর বিচারগস্ত হইত না ঠিক না জি কৌলু কৌলান সঠিক কথা বলিও ভুল কথা বলিও না সঠিক কথা বলিও যেটা নিজের জন্য সঠিক মনে করছে সেটা অন্যের জন্য ঠিক মনে করবেন অন্য কে আপনি মজাক করবেন আপনি কৌলান বলেননি হ্যাঁ কথা বলেছেন অন্যায় কথা বলেছেন আপনি কৌলু কৌলান ভালো কথা যদি বলো সঠিক কথা ইউসলেক আমার তোমাদের কাজগুলি কে আমল মানে শুধু এবার আমল নয় আর দিনের আমল নাই সমস্ত কাজগুলিকে তোমাদের সুস্থ ভাবে পরিচালনা করবে যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে তারা বড় মহাসাফল্য লাভ করবে আজিমা পর্যন্ত এ তিনটি তাহলে এই তিনটি আয়াত মুখস্ত করে নেবেন এই সন্ন্যতী খুদবা মুখস্ত করে নেবেন শুধু ওরানা যারা খুদবা দিতে চান কারণ যে কোনো প্রয়োজনে বসেছেন আলোচনার জন্য পারিবারিক একটা মিটিং এ ছেলে মেয়েদেরকে নিয়ে উচিত এতে বরকত হবে আপনার কাজে আপনার আলোচনা আপনার মিটিং এতে যে কথাগুলি রয়েছে আলোচনাতে যদিও চলেছে ভাষ্যকার খুব সুন্দর করে আলোচনা করেছেন এতে প্রথম আল্লাহ পাকের প্রশংসা রয়েছে आल्लाक प्रशंसा आल्ला आल्ला जाते मुस्किल आसान हो जा प्रयोजन बसे पूरा करते चाहिए प्रयोजन जान पूरा सम्पन्न इत्यादि जो विवाह साधी प्रयोजन बस जान सफलता लाभ है जे दिन आलोचन बसे जान कमी আপনারা কামিয়াব হইতে পারেন আমিও কামিয়াব হইতে পারি আমার কথা আর আপনারা আপনারা তারপরে এতে আল্লাহর কাছে মার্জনা কামনা করা হয়েছে মাকফিরাত যাতে করে মানুষ ভুল ত্রুটি মানুষের হইতেই পারে আল্লাহ পাকরা ভুল ত্রুটি যেন মাফ করেন এবং দোস্ত্রুটিকে আল্লাহাক যেন ঢেকে দেন এই করা হয়েছে আর তারপরে मध्य क्षतर दिख बा रही आश्रय कमना सम्पीक्त कारण दोषगुल्लह सृष्टि कर सृष्टि हिसाब से आल्ला सृष्टि कराई दोष नहीं आल्ला खराब क्षेत्र व्यवहार कर खराब व्यवहार कर क्षतर कारण हम पपर कारण हम সবকিছুর মালিক এর ঘোষণা করছেন ফালা ফাল আল্লাহ যদি হেদায়ত করেন কাউকে কোন শক্তি কোমরা করতে পারেন হে রায়তেন তৌফিক তাহলে সবকিছুর ওপরে সমস্ত মেহনতের ওপরে তার ক্ষমতা কাজ করছে আল্লাহ রাবুল আলমিনের আল্লাহর কাছে আল্লাহ আমি চেষ্টা করছি তুমি আমার কাজে ইমানে আমলে দান করো আমি আল্লাহ রুজি রোজগারের জন্য চেষ্টা করছি আমার ছেলেমেকে মেয়েকে হালা তুমি আমাকে কামিয়াব করো তো এই ক্ষেত্রে সমস্ত রকমের নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ রাবুল আলমী আল্লাহ যদি হেদায়ত করেন গুমরাহ করার নাই আল্লাহ যদি হেদায়তের তফিক না দেন গুমরা দেখবেন আল্লাহ আলমিনের হাতেই মানুষের অন্তর মান্না হেদায়তলা আল হাবিয় হেদায়তের মালিক একমাত্র আল্লাহ অন্তরের মালিক আল্লাহ ইকালে রয়েছে আল্লাহ পাক যেমন ভাবছে তেমন ভাবে তার পরিবর্তন ঘটান এই জন্য আল্লাহমা মোকালে আল্লাহ হে নবী তুমি হেদায়াতের জন্য তোমার চাচাকে চেষ্টা করলে হেদায়ত করার কিন্তু হেদায়ত করতে পারবে না তৌফিক দিতে পারবে না ক্ষমতা দিতে পারবে না যাকে তুমি আপন মনে করো ভালোবাসো কিনালিমা তবে আল্লাহ যাকে চান তাকে হিদিক দিতে পারেন আল্লাহর মান্দা এবং রসুল এর আপনি অঙ্গীকার করছেন যেটা হচ্ছে ইসলামের চাবি ইসলামের কি প্রথম চাবি ইসলামে প্রবেশ করবেন এই কালেমাই রসুল্লা শাহাদাতের মাধ্যমে এটা হচ্ছে মুসলিম এবং কাফরের মাঝে পার্থক্যকারী এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে একজন মানুষ আর তারপরে তখন নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য পাঁচক্য সাল হেমাম তাই মহম্মদুল শেখুল ইসলাম বলছেন মাসুদ হে আলহামদুলিল্লাহ নাস্তাঈবন মাসুদ আজ আল্লাহ তালাহর যে সন্নতি খুদবাহুদব হাজাই যে বর্ণিত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ রুকন এই খুদার পিলার आल्ला आलोचना शेष कर फक्रबल आलमिम सुनल बरकदान कर दुनिया आखे रात नहीं आसान এগুলো থেকে আমাদেরকে লাভবান হওয়ার তো অভিযান করেন আর এগুলো কি আমাদের ওপর উল্টো যেন বালা মুসিবত না করে দেন আমাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন কোরআনসোন্না মুতাবিক চলার তো অভিযান করেন আমাদের সমস্ত ভুল তুটি আল্লাহ পাক যেন মাফ করে দেন আমাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন আর বালা মুসুবত থেকে ফিতনাথিক আল্লাহাক যেন আমাদের রাখেন আল্লাহাকবেন দিনের হেফাজতে যেন হেফাজত করেন আল্লাহ রবীন্দ্র বিবাহ পড়া সংক্ষিপ্ত নিয়ম বলার জন্য আমাদের হেয়াল বলছে ইনশা আমার কাছে প্রস্তুত আছে কিন্তু একটা দিন বিবাহের কিছু রুকুন আছে কারখানুর নিকা কিছু শর্ত আছে শরুতুর নেকা। এগুলো নিয়ে ইনশাল্লাহ একদিন একটা আলোচনা হবে যেদিন দেখব যে ওই প্রসঙ্গে হাদিস সেই দিন আলোচনা করব আর না হলে আবার ওই হাদিসগুলি দুইবার করে রিপিট হবে কারণ যখন আমি ওগুলো বলতে যাবো তখন ওই হাদিসটা আমাকে টেনে নিয়ে আসতে হবে তো বারবার যেন রিপিট না হয় সেজন্য আমি একটু বিলম্ব করছি যদি ওগুলো প্রথম দিনে জেনে না ভালো ছিল কিন্তু ইনশাআল্লাহ তালা যারা নিয়মিত আসছেন বিবাহের রকুন কয়টি যেগুলি ছাড়া বিয়ে হবে না বিবাহের শর্ত কয়টি যেগুলি ছাড়া হবে না আর বাকি তারপরে সন্ন্যত মুস্তাহ বিবাহ রকুন শর্ত সন্নত মুস্তাহা হ্যাঁ হ্যাঁ এক বচন দিয়ে শাহাদাতের ক্ষেত্রে আশা নাসাদো আসেনি আমাদের দেশের বক্তারা কি করে অনাসাদু আল্লাহ অনাসাদু কোন আর সাক্ষ্য প্রদান ক্ষেত্রে যুক্তি সঙ্গত হচ্ছে যে আপনার সাক্ষীর মালিক আপনি আমার সাক্ষীর মালিক কি করে হইতে পারেন আপনি সেজন্য এক বছর দিয়ে সাক্ষী ইস্তিয়ান বলা যেতে পারে কারণ আমি ক্ষমা চান না চান আপনার তরফ থেকে আমি ক্ষমা চাইছি হ্যাঁ আপনি সাহায্য চান না চান আপনার পরিবার চান না চাকরি আপনি পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছেন আর ক্ষমা চাইছেন আর ইত্যাদি ইত্যাদি প্রশংসা করছেন কিন্তু শাহাজ সাক্ষ্য প্রধান উইটনেসে একে অপর মালিক না আপনি সাক্ষী দেবেন না দেবেন আপনার সাক্ষীর মালিক আমি হইতে পারবো না এই জন্য যুক্তি যুক্তিসঙ্গত হচ্ছে নবীর সন্নতি খোঁধ বা আসাদু এক বচন দিয়ে বহু বচন দিয়ে নয় এই জন্য এটা ভুল এই ভুলগুলি সংশোধন কেউ না সাদু পড়বেন না কারণ কোন হাদিসে না সাদো নেই আর না স্বাদো পড়া যুক্তিসঙ্গত না কারণ নিজের সাক্ষী অন্যের সাক্ষী কেউ প্রশ্ন আল্লাপাক মুখে এখন সুরাইনের সাথে আছে যে মোহসান তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর তারা সতী এমনি মহিলা বলা হয়নি সতী যদি হয় তাহলে বিবাহ করতে পারো এই ক্ষেত্রে ব্যতিক্রম ছাড় রয়েছে শুধু আহলে কিতাবের ক্ষেত্রে ইয়াহুদি অথবা খ্রিস্টানদের মেয়ে যদি সতী সাধী হয় আজকাল সতী সাধী মুসলিম ঘরে পাওয়াটা বড় মুশকিল হয়ে পড়েছে তাহলে ইয়াহুদি খ্রিস্টানদের ঘরে কি করে পাওয়া যেতে পারে আল্লাহ সুদীপ বলেন যে ওস মিনাল্লা জিনুল কিতাব এই কথা বলেন নাই বারভানাত মিনাল্লা দিন কিতাব বলেননি বল মোহসানাত হ্যাঁ সতী সাধী হইতে হবে সতী সাদি যদি নিশ্চিত থাকেন যে কখনো অবাধ মেলাম এই মেয়ে যায়নি যদি তাহলে বিবাহ করা যায় তারপরে আল্লাহ রাবুল আলম বলেছেন না কিন্তু মমিনতুন আহ দাসী যদি মমিন হয় সেটা আলী কিতাবের মেয়ে চাইতে উত্তম আলী কিতাব যদি রাষ্ট্রপতির মেয়ে হয় প্রধানমন্ত্রীর মেয়ে হয় তার চাইতে উত্তম হচ্ছে একটা মুসলিম রয়েছে যদিও বর্তমানে তারা তো আসলে মুশরেক কিন্তু ওরা কিরকম মুশরেক যেমন আমাদের কবর পুজারির মুশরেক আহলি কিতাবের দাবিদার তারা এরা হচ্ছে নবীর ওদ হওয়ার দাবিদার ওরা হচ্ছে আহলি হওয়ার দাবিদার যার ফলে ওদেরকে মুসলিম বলছি না কিন্তু আল্লাপাকিবদের সুরানে সার আর বৈধতার কথা নাজল হয় তখনও তীর বিশ্বাসী তসলিস মুসরেক ছিল খ্রিস্টানরা তখন ওজার ইব ওজার আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলতো তারপরে কোরআনে জায়েজ করেছে সুতরাং এই যুক্তি কিছু মল পেশ করে যে এখনকার হয়ে গেছে তখনও মুশরেক ছিল চোদ্দশো বছর আগে যার ফলে এই কারণে নয় হ্যাঁ অগ্নি পূজক মজুস হ্যাঁ পার্সিয়ান অগ্নি পূজকের মেয়েকে বিয়ে করবেন হিন্দুর মেয়েকে বুদ্ধিস্টের মেয়েকে বিয়ে করবেন নাস্তিকের মেয়েকে বিয়ে করবে এটা যায়জ না। কিন্তু ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিবাহ করা যায় কিন্তু কেমন মেয়ে হতে হবে সতী সাধি হইতে হবে যদি আপনার ব্যক্তিগত জানা থাকে যে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি খ্রিস্টান হবে সতী সাধী বিয়ে করা যায় কিন্তু লেখাপড়া ইয়ে হবে করতে গিয়ে বিয়ে করে তারা মোটামুটি সতী সাধী নাই নবী করি সাল্লাহ সাল্লামের কাছে প্রথম তো এসেছিলেন দাসী হয়ে আর তারপরে আজাদ করে দিয়ে বিয়ে করেছেন কিন্তু নবিয়ে ঘরে আসার পরে বিলম্ব করেছেন না এই রকমের কোন প্রমান নাই উত্তম চরিত্র দেখে আর নবীলের মেয়ে আর এক শাসকের ঘরে আসতে পেয়েছেন কবুল করেছে বিলম্ব করেছে এর কোন গবেষকরা বলছেন যে না সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন লহিল্লা অবিবাহ ছাড়া বিবাহ হয় না তবা করুক তবা করুক গোনা হয়েছে হারাম কাজ হয়েছে আর যদি বিশেষ কোন মজাবে যদি অনুমতি ওই মজাবে থেকে মজাহের ভিত্তিতে করে থাকে তো ওই মজাবেতের যুগে হয়েছে যেমন যুগে যারা বিবাহ করেছিল আর মুসলমান হলো স্বামী স্ত্রী হলো তাদের বিবাহের নবায়ন করেছেন কি জিজ্ঞাসা নবায়ন করেছেন আউ বেকার মুসলমান আকারের সাথে তার স্ত্রী মুসলিম হইলেন বিবাহ নবায়ন করেছেন যে তোমাদের বিয়ে তো ওই কাফেরদের জাহিল তরিকা হয়েছিল নবায়ন করেছেন হিন্দু যদি স্বামী স্ত্রী মুসলমান হয় হিন্দুদের তরীকা মন্দিরে বিবাহ হয়েছে খ্রিস্টানদের তরীকা চার্চে বিবাহ হয়েছে স্বামী স্ত্রী মুসলমান হলো তাদেরকে আবার বিবাহ পড়াইতে হবে নাকি মাসলা জিজ্ঞেস করছি আপনাদেরকে না বিবাহ পড়াইতে হবে না তো রকম যদি ওদের ক্ষেত্রে হয় তাহলে কেউ যদি কোন বিশেষ মাঝহবের তরীকা বিবাহ করে থাকে আর মাঝাবে বৈধতা থেকে থাকে তা হলে সেই বিবাহ স্বীকৃত কিন্তু সেই বিবাহ আসলে হাদিসের আলোকে যায় না সেই হাদিস বিবাহ যে ব্যক্তি হাদিসটি মানে হাদিসটা শুনেছে তার জন্য উদ্যোগ নেবে বিবাহ করার জন্য অনেক বিপর্যয় অবশ্যই বিনাবলীটি বিবাহ করে অবুত মেয়ে মেয়ে মেয়ে বেশি মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অধিকাংশ প্রেমের ভালোবাসার বিয়েগুলো ঠিক বিয়ের আগে পেটের বাচ্চা হয়েছে এটা যাদের সন্তান পরে বিবাহ করলে এটা যারো সন্তান কাছে করুক আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে হবে না। কারণ হালাল নুৎফা দিয়ে হালাল বীর পয়দা হয় হারাম বীর যদি পয়দা হয়েছে তবে তার যেন অসিয়ত করতে পারে জাতি করে এটা সর্বহারা না হয়ে যে কিছুই পাবে না ওই বাচ্চার তো কোনো দোষ নাই দোষ তোর বাপ মায়ের দোষ হ্যাঁ ওই হারাম হারাম খরগুলোর দোষ হারাম কাজ করছে তো যার ফলে এর জন্য অসিয়া একটা খোলা আছে আর কমে করা যেতে পারে কিন্তু ভাগ দেওয়া যাবে না যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছে সেজন্য অন্যের হক নষ্ট করা হবে আরাম কাজ করবে তো বিরাকি ফাতেমি মহর নামে যে এক ধরনের মহর আছে সেটা আসলে মোহরে ফাতেমি না কিন্তু হানাফিফেখাতে বেহেস্তি জারে এই পরিভাষাটি আছে বেহস্তি জারে মাহরে ফাতেমি বলেছে থানভি সাহেব আর ওটা খুব হানাফি সমাজেমে মহর কিন্তু সাড়ে বারো ইস না ছিল। উকিয়া না সাড়ে বারো উকিয়া সাড়ে বারো উকিয়া আহ মানে হবে পাঁচশো দিরহাম পাঁচশো দিরহাম হবে চাঁদি পাঁচশো দেড়হাম চাঁদি আনুমানিক একশো ভরি হবে আনুমানিক একশো ভরি হবে ওই রূপা রূপাতে আমাদের কিন্তু ইসনা আশারা উকিয়া নশ নস মানে হচ্ছে হাফ উকিয়া আধা উকিয়া আর বারো বারো আর এক উকিয়া চল্লিশ দেরহাম হয় তো ৪০ সাড়ে বারো বন্ধেন আমি আগে হিসাব বলেছি পাঁচশো দিনা আপনাদের হিসাব করতে বললাম জি জি সাড়ে বারো কে চল্লিশ দিয়ে গোন্দিলে কথা হয় পাঁচশো দিনশো বিশ্বাসী তার সম্পর্ক এইরকমই হবে যেমন বিদাতিদের সাথে আচরণ করার কথা রয়েছে দেখবেন যে বিদাধীন আপনার কেমন আচরণ করলো বিদাতি যদি নেত্রী স্থানীয় ব্যক্তি হয় তারা তাদের সাথে থেকে বেঁচে থাকবেন আলেম তাহলে বর্জন করবেন তার কাছে বসবেন না বিদ্যাতি আলেম হচ্ছে আগুনের মত আগুনে বসতে বসে আগুন লাগে। বিদাতিদের সাথে বসা যায় আমি বিদ্যাতি হুজুর কে মাসলা জিজ্ঞাসা করে তাকে ই করার জন্য তার সাথে বহাস করার জন্য বহাস করার জন্য যাবেন না বিদ্যাতিকে অর্জন করেন ফলাতিখরা মাল কমি জলেমে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিয়ে আল্লাহ বলেছেন এক ভাই বিয়ে করতে চাইছে কিন্তু বউকে উঠিয়ে নিয়ে আসার মতো মানে খরচ দেওয়ার মতো এখন পয়সা সেজন্য কোন এক বোন তাকে সাহায্য করতে চাইছে এক বছরের খরচ দি ভালো কথা আল্লাহ আল্লাহ উত্তম এরকম দিলে তো ভালোই হয় এরকম খরচ দিলে তো ভালোই সবারই ভালো তাই না তো কেউ যদি স্বেচ্ছা দেয় কিন্তু আপনি কারো কাছে ভিক্ষা করে চেয়ে নেবেন না যে আমি বিয়ে করতে যাচ্ছি আর অভাব আছে তো কিছু দেন সাহায্য করেন কারো রাগ চলে বলছে রাগ চলে আসে কি করবো রাগ হয়ে যাচ্ছে না শুয়ে যান আচ্ছা রাগ চলে আসে যদি দূর থেকে এখানে পাঁচ টেলিফোন রাগ চলে আসে যদি এইরকম হয় তাহলে সাথে সাথে রেখে দিবেন তারপরে মন মেজাটা না হবে তারপরে আচ্ছা দুই দিন আগের খবর বলছি আমার ছোট বাচ্চাটা যে স্কুলের সামনে বালি নিয়ে খুব সুন্দর করে খেলছে আর দুপুর বেলা জহরের সময় গাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে উঠো আমার তরিখা হচ্ছে গাড়িতে উঠো তোমার ভালো পানিশমেন্ট হবে কিন্তু বাসা গিয়ে বাসা যেতে যেতে পারে অনেক ঠান্ডা হয়ে গেছে ওরা আমা বলছে যে আপনি ওখানে কেন মারেননি এখন তোমার ঠান্ডা হয়ে গেছে দুই ঘন্টা পরে ঠান্ডা করার জন্য তার মার হবে না কারণ এক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে দেড় ঘন্টা পরে এখন বিচারে কি হলো ঠিক আছে কান ধরো তো করো আর এরকম করবে না কয়দিন করেছে ওই তিন দিন এরকম করেছি এইরকম কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টার কথা বললেন এদের পিছনে আমার জাইজ ভাই এইরকম শিরকি আকিদা আছে আল্লাহ আলেমুল গাইব আলেমুল গাইব নবী কে তাহলে শরিক করে দিল আল্লাহ রবু বিলেন আল্লাহ হাজির তার এলমের দিক থেকে কুদরতের দিক থেকে সত্তাগত দিক থেকে নয় নামাজ আল্লাহ সবকিছু দেখছেন এগুলি আল্লাহর গুণ নবীর ক্ষেত্রে যে নবী হাজির হাজির, হাজির সব দেখেন তার এটা বড় সিরক সুতরাং এদের পিছনে নামাজ পড়া জাহেজ নাই নবী আল্লাহ্ন পয়দা মানে আল্লাহ্ন আল্লাহর অংশ যদি বানিয়ে দেওয়া হয় তাহলে একেবারে খ্রিস্টানদের মতো আকিদা ইবন উল্লাহ নুর্লাহার আকিদা একই রকমের বড় সিরকি আকিদা সুতরাং এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই তবে যারা নয় বিদাত করছে এইসব বিদাতিত এরাও বেশ কিছু বিদাত করছে বিদাত কিন্তু কুফরের বিদাত নয় আর যারা সিরক করে তাদের বিদাত গুলি হচ্ছে কুফুর সিরকের বিদাত যার ফলে কুফর সিরকের বিদাত বিদাতে মোকাফরা যাদের আছে তাদের পিছনে নামাজ পড়া যায় এইরকমই জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা বাইরে নামাজ পড়ি বা যে কোনো মসজিদে নামাজ পড়ে দেখি এমামে টাখনার নিচে কাপড় টাখনার নিচে কাপড় বা এরকম বিভিন্ন পাপ আছে করে তাদের পিছনে নামাজ জায়জ আছে ফাঁসা কিরা যেমন পড়া বিদাতি মামের পিছনে নামাজ যায় সম্মিলিত মানাজাতি নামাজ ওই রকমই যাদের টাকা নিচে কাপড় বা ধূমপান করে হারাম খায় বা কিছু হারাম আছে ওদের পিছনেও নামাজ জায়জ রয়েছে পিছনে নামাজ যাহাজ যতক্ষণ মুসলিম আছে অসুবিধা নেই আপনার নামাজ সুবহান